ইন্নু শিল্মু শৌকানি লাগ লি তুফি হা জমা কুয়ে তুকার অংসাই নারি লাইন বনাস গুফতি পুয় তু চাই চুত জরি জুদাই মরজ তুষমি তুই জরন ফশফু ইকুয় সম্মানিত সভাপতি উপস্থিত সুদী মন্ডলী সমাবেত সর্বস্তরের দিনদার করে মিসরজান ভাইরা আমার প্রাণ প্রিয় যুবক তরুণ ভাইরা শাস্ত্র ভাইরা আজ সাতাইশে ফেব্রুয়ারি দুই হাজার সতেরো ইংরেজি তারিখে নরসিং শহরের উপকণ্ঠ গোড়া দিয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত আবেগ টেক্সটাইল প্রসেসিং মিলস লিমিটেডে আয়োজিত আজকের এই মহতি ইসলামী সম্মেলনে আমাদেরকে অংশগ্রহণ করার তফিক দিয়েছেন এজন্য আমরা সবাই মোহান নবুল আলমিনের সুখর আদায় করি আলহামদুলিল্লাহ भाई आमी अपना देल के शुरु दाड़ा युंदर ना शुरू थे दाड़ी थकार अर्थ हलो श्रोता हे आसनाई लवण टेस्ट कर मुसलमान संस्थान दे रमजान मास गमजानी नाम दाड़ी शहरि खड़ती बाहर कि ঠিক মতো উঠছে এখন কইলে তো আপনারা নারাজ হবে এগুলা কি মুসলমানের চিহ্ন নামের মুসলমান না মুসলমান যখন প্রকৃত মুসলমান থাকে তখন মুসলমানকে বাগে অব हजरतेफेलार सदस्यार जंगल ग এই ব্যচাগুলো আমি বুঝলাম না এটার কি মেলা ফেলবে না আমি আসি একটা আমার ড্রাইভার গাড়ি এটার একটা কারণ আছে এখন তো আপনারা এটা বললে মনে কষ্ট নেবেন বলছি নরি সাহেব বললেন এটার কারণ আছে যাই হোক হজরত শিনারু আফ্রিকার জঙ্গলে অগর জঙ্গল তো সাথীদেরকে হারাই হেলছে জঙ্গলের মাঝখানখান বাঘ আসছে আক্রমণ করার জন্য হজরত শিনার রাজিয়াল বলে এই বাঘ খবরদার এক কথা আমার দিকে আমি দুনিয়ার আলো বাতাস দেখতে নাই আপনারা ইতিহাস দেখেন সঙ্গে সঙ্গে বাঘ বসি গেছে বসি আরবি ভাষায় হঠাৎ আল্লাহাম কে বলে হে রসুলের সাকিব আপনি এইভাবে এই অগর জঙ্গলে আপনার সাথীদেরকে তালাশালি পাবেন আমার ফিটিয়ে আমি জঙ্গলের রাজা গোটা জঙ্গল ঘুরি আপনার সাথীদেরকে পাই আমরা সেই জাতি আর এখন আমাদেরকে ধরে ধরি মুসলমানের মুসলমানদেরকে ধরে ধরি কাফেররা মারে গোটা পৃথিবীর মধ্যে প্রতিবাদের ঝড় উঠলেও ড্যামকে দেখেন না মায়ানমারে গোটা পৃথিবীর মুসলমানরা প্রতিবাদ করতে এই বুদ্ধরা মানতেছে মারা মারা মারামার মেখতে মেখতে শেষে এখনো আমাদের ভোট হয় না এখনো আমরা অন্তত মুসলমান হিসাবে বাসবাস্ত নামাজটাও ধরতে পারি পারি রোড এর মাঝখান দিয়ে সরকার নামাজ একটা হিন্দুর ছেলে আর মুসলমানের ছেলের মধ্যে পৃথকীকরণ বস্তু হইল নামাজ মুসলমানের ছেলের মধ্যে নামাজ থাকবে ফরে মধ্যে নামাজ এমন করেন কেন তাই একটু সিট খালি আসেনি দেখতেছিস দুই মাইল মাইল সিট তালাশ করে কি জন্য বসতে কেন বসতে আরাম দাঁড়ায় থাকতে কষ্ট और मार मिले आसले मानुष कत गला देखा जाए बुझते लगे अपन सामने एंज शरीफर पर আমাদের সকলের অত্যন্ত সুপরিচিত জানে না এমন কোন মুসলমান মুসলমান হইতে পারে না সুরাই ফাতে জানে না এমন কোন মুসলমান মুসলমান হইতে পারে না কেন हा नाम मुसलमाना फलाफल की दाणल सुरै फातेहा मुसलमान हवा আবার ভুল বুঝবেন না সুরাই ফাতে হয় না এই কথার মানা নয় সবাই সে হট্টগোল করতে হবে সুরায় ফাতেহা পড়ে এটা কিন্তু সকলের সকল থেকে প্রতিনিধিত্ব কথা বুঝছেন না বুঝেন এবার এখন আমার কিছু বন্ধুরা আছে এই সর্ব সাধারণ মুসলমানদেরকে করার তালিকা ওই সৌদি আরব যাইয়া কিছুদিন থাকি আসে সেখান থেকে আসি এইবার স্কুল কলেজের ছাত্রদের ফাতে হাঁচাটা ঠিক নবীজি বলছেন সুরায় ফাতে ছাড়া নামাজ হয় না এই কথাটা ঠিক কিন্তু দশজন মানুষ যদি এক জায়গায় প্রতিনিধি দল হইয়া যায় সেখানে ইউকা সমর্থন করেন ঠিক না আমরাও না আমাদের মধ্যে ব্যবসায়ীকে সমর্থন করি না এই ম্যামসাহ যখন বলে তখন আমরা কি বলি আমি এটা সমর্থন না এই জন্য আমার ভাইয়া রসুল মামুম ইমামের কেরাত মকতাদির কেরাত অতএব জামাত নামাজ পড়লে ইমাম কেরাত পড়লে মোকাদি আর কেরাত পড়ার প্রয়োজন নাই মোকাদিরা পরে সবাই আমি বলে দিলে বস থেকে না অতএব কারণে আমরা যারা অনুসারী আছি যদি কেউ আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে এই জাতীয় কথা কইয়া এগুলাকে বিশ্বাস করবেন না আমাদের মাঝহবের মধ্যে এই মানসাইদের পিছনে কেরাত নাই যদি জামায়াতের সাথে পড়েন যদি জামায়তে না পড়েন তাহলে তো এই নামে নাই নাই বাসের মধ্যে নামাজ পড়তে চাইছে ট্রেনের মধ্যে নামাজ পড়তে সেরছে আপনি একা যখন নামাজ পড়বেন তখন অবশ্যই আপনাকে সুরায় ফাতে এবং সুরায় ফাতে সাথে আরেকটা সুরা আপনাকে পড়তে হবে আবুদ্ের কান্দে আপনার কান্দে আসবে না আপনি আর আমি ইমাম আবু আলিবর আহমদুল্লাহ থেকে বেশি জানি না আমি আর আপনিরও সাহাবা ইতেরাম পরে সাহাবা এরামের পরে ছাত্র ছিলেন আর বাকি বাকিরা যারা যাদেরকে আমরা অনুসরণ করি ওনারা কিন্তু সাহাবির ছাত্র না বলেন ইমাম আবানিফার অন্ত ছিলেন ছিলেন স্বর্ণ যুগের মানুষ ছিলেন আপনারা করেননি হুজুর পাকসু ইসলামের হাদিস এটা হুজুর পাকসু ইসলামের কি কি হাদিস এখন তো আমাদের অবস্থা হচ্ছে এরকম ওই নিজের বেলায় হইলে সরায় বেলায় হইলে ব্যাপকের কাছে বিচার প্রাপ্তি হয়েছে সাহেবের কাছে কি হয়েছে বাদী হইসে তা এখন সাহেব ওই চেকজন ঠিক করে দিয়েছে কয়েক মারি হাঁটি ভাঙ্গিতে এতটুক করে সেন্সারে এতটুক করবে আমার ভেয়ের অনেক সময় এই সেন্সার দ্বারা বসদের গুডওয়েল নষ্ট হয় তারপরেও কেন জানি সেন্সার এগুলো ছাড়া বসা চলতে পারে এগুলো লালন পালন এই মুস্টান্ডা মোষ্টান্ডা লোক এক একটা কাজ করলে পাহাড়টা নদী বানায় ফেলতে পারে না আব্দুল করিমের ফোলাটা ছোট্ট ফোলা গ্রামের সুপারি চুরি করে যেগুলা কত বছর বয়সের ফোলা বিশ পঁচিশ বছরে তিরিশ বছরে যখন বড় হয়ে যায় তখন আর চুরি করে ছর বারো বছর এই দশ বছর ছেলেটাকে মারি কি করে দিছে হাড্ডি ভাঙিয়ে দিছে কিছুক্ষণ করে সুপারি গার্সওয়ালা আবার আসছে সাহেবের কাছে আইসা কয় সার আর ঘটনা শুনছি কয় কি কে কইছে তোকে আমার পোলার চুরি করছে তো হেরে দরিয়া এই লোকটার দরিয়া নি আবার হাটি মু কারণটা কি কারণ হলো ফরে যার বিরুদ্ধে মামলা এসছে এটা উনার ছেলে এটা উনার ছেলে এমন তো আমাদের অবস্থা হয়েছে এরকম নিজের ছেলের বেলায় বিচার একরকম ফরের ছেলের বেলায় বিচার একরকম নিজের দলের কর্মীর বিচার একরকম ফরের দলের কর্মীর বেলায় বিচার আর একরকম এটার নাম তো ইনসাফ রা এটার নাম কিনা ইনসাফর এই যে ইনসাফের যুগে যুগে কমি হবে এটা আল্লাহ জানেন কি জানেন এই জন্যই তো জুমান নামাজের দ্বিতীয় বর্ণনার আয়া আমার ভাইয়েরা বলতো আবার সারা দুনিয়ার ফতিবরা পাগল নাকি এই একটা আয়াত দিয়া কেন শেষ করে দুনিয়ার মানুষকে ইনসাফ শিক্ষা দেওয়ার জন্য যে গোটা দুনিয়ার থেকে ইনসাফ সময় কি যাবে আর হাদিস যেটা আসে শুনলে কয় জয় এটা শুনলে অথচ জয়ী কাকে বলে যে সমস্ত কাপ জৈব কয় বিশেষ করে ইংরেজি শিক্ষিত কিছু স্কুল কলেজের ছেলে এইগুলা নিয়ে বাড়াবাড়ি করে জৈব কাকে বলে এটা হতো জিগোষ্ঠী জানে না কারণ জৈব যদি বুঝতে হয় তাহলে তো আটিশের অন্যান্য প্র কার যেগুলা আছে সেগুলোকে অভাব বুঝতে হবে এখন এই যাওয়া হকানি আলমের কাছে বলে তুই বল হাদিসে মান তাকে বলে তুই বল হাদিসে মানের হুকুম কি বল তখন তো সে পারবে না এই আমার কাছে আসবে না অন্য আরেকজন হকানি আলেমের কাছে যায় না ওই স্কুল কলেজের ছেলে কতগুলো নিজেদের হকের হাদিস না হলে বর্ণনা সূত্রে দুর্বল বা জয়ী হাতিস বলা হয় এটা জয়ীফ হাদিস আমল আমি যে কথাটা আপনাদেরকে বুঝে পুষেছিলাম সব্যাকা হাদিস আছে যারীম আল ফিল আর যাদেরকে আমরা অনুসরণ করতেছি ওনারা তো কেউ খায়রুল করুনের না কেউ তাড়ি না কেউ সাহাবির ছাত্র না সমদালী রমতালির অনুসরণ করার থেকে ইমাম আবুয়ানিফাকে অনুসরণ করা না রঙ তালি অনুসরণ করার থেকে ইমাম আবুয়ানিফাকে অনুসরণ করান না কয় না কুরন হাতিস আবুয়ানিফাকে মানব কেন আরে ভাই দুনিয়াতে ব্যক্তি অনুসরণ করে না এমন কোনো পাগল নেই ব্যক্তি অনুসরণ করে না এমন কোনো পঁচিশ বছর বয়সে সৌদি আরব গেছো তিরিশ বছর বয়সে সৌদি আরব গেছে এইবার দেশের কথা এগুলা শুরু করছো এর আগে নামাজ পড়ছিলেন সৌদি আরব যাওয়ার আগে নামাজ পড়ত না অন্তত জুমার নামাজহত হুস ঈদের নামাজহত হুস্ত জানাজন নামাজুলি হতে সপ্তাহের মধ্যে তখন নামাজ গুলা দুইজনের অনুসরণে পড়ছিল একজন হইল মা বাপ আরেকজন হইলো মকতবের ওস্তাদ ঠিক না বাইদ একজন হইলো মা বাপ আরেকজন হলেও মকতবের তাহলে বোঝা যায় তোমার জীবনের শুরু থেকেই ব্যক্তি অনুসরণ শুরু হয়েছে প্রথম জীবনে মের অনুসরণ করছো এর পরের জীবনে মক্তবের উস্তাদের অনুসরণ করছো এই অনুসরণ জিয়া তোমার নামাজ শুরু হয়েছে আল্লাহ একবার এখন তোমার তুমি ব্যক্তি অনুসরণ করবে না তাহলে পনেরো বছর বয়স থেকে এই পর্যন্ত যত আমল করছো সবগুলার কজা কর সবগুলার কি কজা কাজাকর আমার ভাইয়েরা বস্তা আবার জিনারা বলে আমরা দুইভাবে অর্জন হয়তো কারো কাছে শুনে অথবা কিছুর মধ্যে দেখে কিছুর মধ্যে কি দেখে তো জীবনের শুরু থেকে একটা মানুষ যদি অ্যালাধিক লাইনে লেখাপড়া করি আমার ভাইয়েরা এই আরবিক তফসির আরবির তফসিল গুলা সে বুঝবে না কারণ এর কাছে তো অ্যারাবিক গ্রামার নাই অ্যারাবিক যোগ্যতা নাই অ্যারাবিক তার অনুসরণ করিল না তো তুমি আবার কেমনে বলা ব্যক্তি অনুসরণ করা যাবে আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই কথাটা মনে রাখি কোরআন শরীফের একটা আয়াত আছে ইয়া তারা প্রশ্ন এটা আমি অনুবাদ করতে করত আমার বন্ধুদেরকে বলেন এই এই আয়াতটাকে অনুবাদ করতে যারা বলে আমি আলে আদিস যারা বলে আমি গায়ের মুখাল যারা বলে ইমাম আবু আনিফাকে মানার দরকার কি যারা বলে ব্যক্তি অনুসরণের দরকার কি উনাদেরকে বলেন এই আয়ারটাকে অনুবাদ করতে আমার এই আয়ারটাকে অনুবাদ করতে গেলে হয় ইমাম আবুয়ারিফা রহমতুল্লাহ আলীকে অনুসরণ করে অনুবাদ করতে হবে নদুবাইম্লাহকে অনুসরণ করে অনুবাদ করতে হবে অবশ্যই উনি যেহেতু আগের থেকে জীবনের শুরু থেকে অনুসরণ করা ছাড়া এই আয়াতের অনুবাদ করার সুযোগ আপনি করেন আমি আপনাদেরকে বুঝেছি একটা মহিলাকে যখন তার স্বামীর বিভুষ দে আপনারা এই মাসাল শুনছেন কার ঘরে স্বামীর ঘরে ঘরে কার ঘরে স্বামীর ঘরে ঘরে না বাফের বাড়িতে কি ও কথা কোথায় আরে ভাই স্বামীর ঘরে কেমন স্বামীর ঘরে থাকবে আমার ভেয়ের দোষটা আচ্ছা একটা থাক যে মহিলাটাকে স্বামীর ডিম দিছে এই ডিমোর্স প্রাপ্ত মহিলা যদি আরেকজনের কাছে হয় প্রত্যেকটা মামনের মধ্যে একটা মানুষ তৈরি করার ভিতরে কারখানা রেখে এই কারখানাটাকে পবিত্র বানানোর জন্য কারণ মধ্যে যদি বিয়ে হয়ে যায় বিতান করছেন কোরআন শরীরের মধ্যে যে ইজ্জত পালন করতে হবে ইজ্জত পালন করার পরে দ্বিতীয় স্বামীর কাছে বিয়ে বসতে পারবেন এখন কতদিন ইজ্জত পালন করবে আল্লাহ আল্লাহ দেড় হাত রাখি দাঁড়ানো এতটুকুর নাম শরীর এতটুকুর নাম ইসলাম না ইসলামের আরো কিছু কাজ আছে দশ লক্ষর উপরে জিজ্ঞেস করছিলেন মিয়া রশিদ আহমদ নামাজ আহমদির বলছিলেন হজরতোড়া কি করছি পাঁচশত বছরের ভিতরে এত বড় ফকি জন্ম গ্রহণ করে নাই আর সেই লোক বলে শুধু ইমামের হিসনে কেরাত পড়া নিয়ে তব্বিরে তব্বিরে হাতিঠানো নিয়ে নয় শুধু নামাজের মধ্যে দেড় হাত ফাঁকা করি দাঁড়ানো নয় শুধু মহিলাদের মতো বুকের উপরে হাত নয় তারা ইজ্জত কলম করবে দ্বিতীয় স্বামীর কাছে বসার আগে তিনু ত এখন কুরু শব্দের অর্থ কি আমার এই কুরু শব্দের আলোচনা গেছে আর ইমাম শাহী রানি দুই মাসের মাসিক শ্রাবের মাস খানের পবিত্র এখন আপনাকে যদি অনুবাদ করার জন্য দেবাস করুন সালা সাদা করবেন আপনি কি দিয়ে অনুবাদ করবেন ইমাম দিয়ে না গরিবের টা দিয়ে আমার তো বিশ্বাস এই ক্ষেত্রে আপনি রহমতুল্লাহ অনুবাদ করবেন কারণ জীবনের শুরু থেকে তো আপনি মানিয়েছিলেন সাফাই রহমতুলন করবেন না তখনই তো আপনার ব্যক্তি অনুকরণ দেওয়া যাবে আর আপনি যদি বলেন যে হুজুর আমি যেখানে যেখানে দরকার সেখানে সেখানে মানব যেখানে যেখানে দরকার নাই সেখানে যেখানে মানবো না তার মানি হলো সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধাবাদ জিন্দাবাদ এই সুবিধাবাদ জিন্দাবাদের তো অনুমতি নাই নাই ধারাবাহিকভাবে সুপরিচিত পঞ্চম আয়াত কয় নম্বর আয়াত পাঁচ নম্বর আয়াতিম আমার মনে হয় এই আয়াত জানেন না যে এরকম আজকের মাহফিলের শ্রোতা নাই समय किस मणा सुल्तान नबी साहब किसान गेलगा मामन भाई लौटे दस टाइप অতএব আমার হাতে আর বেশি সময় নেই এই অল্প সময়ের মধ্যে কথাগুলা আমি আপনাদেরকে বুঝাই বলতেছি একটু মনোযোগ সহকারে শুনে এই দিনের সেরাতিম অর্থ কি আয় তুমি আমাকে সেরা তে মুাকিমের উপরে চালাও সেরা তে মুাকিমের উপরে চালাও সেরা তে মুাকিমের উপরে কাদায়ের দাম করো এখন এই আয়াত যখন নাজিলামে আল্লাহ জনাবাহ সালাম ওই সোজা যেই পথের উপরে আমি পরিচালিত এবং যেই পথের উপরে আমার সাহাবিগণ এই পর্যন্ত বুঝছেন মনোযোগ আছেন আরে মোবাইলে কথা কয় এইখানে সব ডিস্টার্ব শোনেন আমার আজকে আপনারা তো আমার বয়ান আরও শুনছেন এখানেও শুনছেন আজকে আমার আলোচনাটা একটা ভিন্ন ধর্মী আলোচনা এটা ওয়ার্জ না ক্লাস যদি মনোযোগ সহকারে যে শোনেন কথা বুঝবেন নাম কি সবাই বলেন সবাই সেরাতে মুস্তাকিব সেরাতে মুস্তাকিব ব্যাসে যাওয়ার যে রাস্তা ওই রাস্তাটার নাম সেরাতে বুঝা গেল সেরাতে রাস্তা আমার রাস্তা আমার সাহাবিদের রাস্তা এখন রসুল্লাহামে আল্লাহাক রসুল বানাই তুমি একে পাঠাই চাইছেন তাহলে রসুল আমাদের অনুসরণী সাহাবিদেরকে অনুসরণ করবো কেন এতটুকু কেন ব্যস্তে দেওয়ার রাস্তার মধ্যে সাহাবিদেরকে ঢুকালেন কেন একটা কারণে ঢুকেছেন সেটা হলো রসুল আকম সাল থেকে আমরা যে দিন পাইছি দুটা মাধ্যমে একটা হলো রাহে হাদিস আর একটা হইলো রাহে শূন্য এই দুইটা শব্দ আপনাদের জন্য নতুন একটা শব্দের নাম হলো হাদিস আর একটা শব্দের নাম হলো। মানুষে বুঝে নাক বাগ বাগ কথা ঠিক আছে তো এখন শূন্য কি শূন্যতটা কেবল আমার বেহরাজ খুব সূক্ষ্ম কথা খুব সূক্ষ্ম আপনারা আমার কথা শোনেন অনেক সময় এগুলো অনেক সময় ইচ্ছা করি করা হয় আল্লাহ করে আমার কথা শুনে একটা জিনিস হল হাদিস রসুলের শুননক কি এই জিনিসটা বুঝার বিষয় আছে না শোনেন হাদিস এবং সুন্নতের মধ্যে মাসকানের সম্পর্ক কি मतलब भाषा बुक्तियोंस्त सुन हादी समस्त हादी सुन्नत समस्त सुन्नत हादीस সব জায়গায় সুন্নত শব্দ ব্যবহার করছেন হাদিস শব্দ কোথাও ব্যায়াম করেন আমি আপনাদেরকে শুনাই মন আহ্ব সুন্নতি ফিল্লা ফুল আলাই কুমবে দেখেন একটা আছে কি হাদিস শব্দ নাই রসুল্লা সালাম বলছেন হাদিস উম্মতের জন্য করণীয় নয় আমি একটা উদাহরণ আপনাদেরকে রাত্রে তাহারুদের নামাজ করতেন কয়েকবার কয়েকবার ঘুমের থেকে উঠতেন আবার এই করতে করতে যখন সাহের সময় শেষ তখন হুজুরি পাক সাল আল্লাহ হজরত বেলাল রাজি ওনার আজামের জন্য অপেক্ষা করতেন যখন আজাম শেষ হইচ হুজুরি পাক সাল্লু আলী সাল্লাম হালকা হালকা সুরা দিয়া ছোট ছোট সুরা দিয়া হালাজ এই দুই নামাজ এই ছোট্ট ছোট্ট সুরা দিয়া দুই রাখ নামাজ করতেন এই দুই রাখা হলেও ফজরের সুন্নত নজরের কি শূন্যত এই ফজরের সুন্নত দুই রাখা আদায় করার পরে ফা সাহা ইসলাম আবার ঘুমাই যাইতেন ইমি করতেন মাঝখানে কি নাই নাই নাই থেকে উঠতেন যাইয়াল সেই অজুদিয়া হিমামতি করছেন বলে গুম গেছে যে গুম আমার আপনার জন্য গুম অজুবঙ্গের কারণ কিন্তু নবীজির জন্য গুম অজুবঙ্গের কারণ ন আমার রপনার গুমে আমার রাতনার অজু বাঙ্গে কিন্তু হুজুরফাকালাম এই কথাটা হাদিস শরীফের মধ্যে আসছে কিন্তু এই হাদিসের উপরে আমি আর আপনি আমল করতে পারবো কি না বলেন আমল করতে আমার বেড়া আমার একটা কথা ছিল ও বাইরা দশ তাহা বাবেরা এটা হাদিস শরীফের মধ্যে এসছে এখন আপনারা বুঝি আমাকে একটু বলেন এই হাদিসের উপরে আপনারা আমল করতে পারবেন কিনা বিয়ে কয়টা করা যাবে কোন হাতিসের উপরে আমল করা যাবে কোন হাতিসের উপরে আমল করা যাবে না এটা কেমনে বুঝবেন এটা বুঝবেন সাহাবাহিকারা আমার আমলের দ্বারা কিসের দ্বারা সাহাবাহিকার আম আমার বেহার যদিও হাদিস শরীফের মধ্যে এসছে গোটা হাদিস আপনি দেখেন উঠিয়া দেখেন কোথাও আবুগত রঙী হাজরা কেউ গুম থেকে উঠি অজু না করিয়া নামাজ পড়ছেন কোনো হদিস নাই। কোনো হদিশ নাই তাহলে বুঝা গেল চা যখন এই হানি শুরু করে আমল করেন নাই এটা হাতিস বটে কিন্তু শুনলক না কিন্তু কির আমার ভাইয়েরা অবস্থা অভাব রসুল একদম বিয়ে করছেন আমি জীবন তালাশ করিয়া দেখলাম একজন এগারো বিয়ে করছেন কিন্তু এগুলা উন্নতের জন্য সুন্নত না সুন্নত হইত যদি কোন সাহাবি একা সাইজের অধিক যদি বিয়ে করতেন তাহলে সাব্যস্ত হইলো যে সুন্নত সাব্যস্ত হবে কৃষের কি তখন হুজুরে পা যেই পথের আমি এবং সেই পথের প্রতীক আমার সাহাবিগণ তার মানে আমার পথ সেরা তুমি আমার সাহাবিদের পথ আমার কর্মের দিকে না কারণ আমি নবী আমি রসুল আমার কিছু বৈশিষ্ট্য আছে আমার কিছু কি আছে বৈশিষ্ট্য আছে বাহী আদিসের মধ্যে আসছে সহিসের মধ্যে আল্লাহ আকবর আকলম সাল এটাকে সুন্নত মনে করি অনেকে শীতের উপরে আমল করতেছে কিন্তু ইমাম এটা হুজুর পাক সালামের বৈশিষ্ট্য আমার তোমার জন্য আমার তোমার জন্য নয় যদি আমার তোমার জন্য এটাকে আমি আপনাদের কে বুঝতে চেয়েছিলাম অনেক কিছু জন্য বৈশিষ্ট্য আছে আমার বেয়েরা রসুল্লাহ কোন দুর্বল হইয়া বলবা অসুস্থ হইয়া বলবা তোমরা নিজেদেরকে আমা আমার মতো মনে করিও না আমাকে এইটা সাব্যস্ত হবে সাবায়ক রাম রামলের দ্বারা তাহলে ওই সমস্ত হাদিস শূন্য কে পরিণত হয় যেগুলার উপরে সাবায়ক রাম আমল করেন সাহবাহাম কি করেন আমার বেহরা এই ছোট্ট টুকু আলোচনার দ্বারা আপনারা কি বুঝলেন সেরা জস্তাকিম কোনটা রাহে হাদিস না রাহে শুনন রাহে শূন্য রাহে হাদিস সেরাজ নয় সুন্নত এই জন্য হাদিস কি বলে আচ্ছা আচ্ছা এবারে একটা কথায় আসে আসে আহাল আহাল আহাল শব্দটার অর্থ কি আহাল শব্দটার অর্থ ও আহাল শব্দের অর্থ হইল কি ওয়ালা আপনারা বলবেন হুজুর ওয়ালা শব্দের অর্থ কি ওয়ালা এটা এমন একটা শব্দ যেটা আমাদের বাংলা ভাষার মধ্যে অনুবাদ করা লাগে না এটা কইলে মানুষের বুঝে অনুবাদ করা লাগে নাকি এই পালাওয়ালা এই ফানওয়ালা ডাকে না মানুষের অনুবাদ করা লাগে না কলাওয়ালা কইলে বুঝা যায় রিক্সাওয়ালা কইলে বুঝা যায় আপনারা বলেন তো আহালে হাদিস অর্থ কি হাদিস ওয়ালা আহলে সুন্নত মানি সুন্নতালা আহালে হাদিস মানি হাদিস ওয়ালা তার মানি আহলে সুন্নত নয় এইবার আপনারাই বিচার করেন আপনারাই কত দেন সরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত আহলে না আহলে হাদিস তাহলে নাম পরিবর্তন করার দরকার আছে না যদি কেউ নিজেদেরকে আহলে হাদিস দাবি করে আমি বলবো আপনি মেহরবানি করি আগামীকাল থেকে ঘুম থেকে উঠি বিনা ওজুয়ে নামাজ পরিবর্তন এই আপনাদেরকে আমাদেরকে একটু গবেষণায় ইয়া তারা ব্যক্তি সরাসরি হবে না বেহরাজ সর্ব কাজে সকল কাজে আমরা কি করবো রসুল আকলম সাল আলহালামের সুন্নতের অনুসারী হব রসুলি আকমসামের আমার বেহরাজ রসুল এখন সাল্লার ভাইর সাল্লামের সম্মতের মধ্যে বিশ্ব মুসলিমের সম্মান বিশ্ব মুসলিমের ইজ্জত বিশ্ব মুসলিমের উন্নয়ন ছিল যখন থেকে মুসলমান হের ফের কাল মাল করিয়া নবীজির সুন্নত সারা শুরু করছে তখন থেকে মুসলমান দুপর এক শুরু হয়েছে মুসলমানের সিংয়তজন ছিল কা ছিল এই নিরস্র মুসলমানের তো খা খার রো হলো ফেটের রোজা রমজান মাস না কি রমজান মাস ফেটে রোজা খা খার ও বেহর আর নাই অস আর কম নামি এক হাজার সশস্ত্রের বিরুদ্ধে আমার বন্ধুর পাগলের আচরণ ময়দানে কিন্তু মরবে আল্লাফা কবুল আলমিন জিব্রাই জিব্রাইল তাড়াতাড়ি যাও একদম সাদা ডুব্বা কতগুলা নিয়ে আসব বেহস্তর থেকে জাহ ইসলাম সাদা সাদা ডুব্বা কত গুলা নিয়ে এসছে সাদা সাদা ফাগরির কাপড় কতগুলো নিয়ে আসমানের মধ্যে নিয়ে আল্লাহু আকর ফেরস্তা কতগুলারে মানুষের আকৃতি বানাইয়া আল্লাহ আল্লাহ ফেরেস্টা কাতারে কাতারে আসমান থেকে বদরের ময়দানের মধ্যে অবতীর্ণ হইয়া আল্লাহু আকর ওই থেকে জিজ্ঞাসা ইসলাম সাদা সাদা গোড়া এই গোড়াইগুলার উপরে সবার বদর ময়দানের মধ্যে মুসলমানদের পক্ষে সাদা সাদা দাড়ি সাদা সাদা যুদ্ধা সাদা সাদা পাগলি সাদা সাদা গোড়া এই মানুষ আমাদের মূলক বলিয়া তো আমাদের কাছে পরিচিত মনে হইল না এরা কারা কাতারে কাতারে ফের নাম আর এখন যে বিশ্বের জায়গায় জায়গায় হাজার হাজার মুসলমানদেরকে মারিয়া ফেলতেছে কাপেররা এখন কেন ফেরস্তা নাজাল হয় না আল্লাহ আগে সেটা নিয়ে পরিবর্তন হচ্ছি শিকরি তো এখন কে রিষ্টারা সজায় বদর ফেতা কর ফরশে তে নুসরত কো সজায়ে বদর ফেতা কর ফরিশে কো আল্লাহ আরেকটা দুনিয়ার মুসলমানের বদল পরিবেশ সৃষ্টি করো আল্লাহ আল্লাহের উপরে যদি উঠে যাও আজকেও তোমাদের জন্য আসমান থেকে ফেরস্তান হবে আজকেও জঙ্গলের বাগে তোমাদেরকে ভয় করবে আজকেও চোখ উঠাইয়া তোমাদের দিকে তাকানোর সাহস হবে না মতুবা আল্লাহ তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কি সাহস আমাদের দেশের সর্বোচ্চ আদালতের সামনে গ্রিক দেবীর মূর্তি বসে আসি তিরানব্বই পার্সেন্ট মুসলমানের অনুরোধ করবো মাননীয় প্রধানমন্ত্রী এরা আসলে আপনার দুস্থ নয় এরা আপনার দুঃশন আপনার দেশ কাজে আপনার দেশটা যে আপনার দেশটা যে এখন শান্তিতে চলতেছে এদের কাছে ভালো লাগছে না রাস্তায় রাস্তায় রক্ত প্রবাহিত আমার ভাইরা ফুষ্ট হবাব আমার কাছে বুঝে আসে না এটা তো কোন রাজনৈতিক আলোচনা নয় কি বলে এটা কোন রাজনৈতিক আলোচনা এটা কোন রাজনৈতিক দাবি चेस्टा कर দুই নম্বর জাতীয়তা হলো বাংলাদেশি জাতীয়তা তিন নম্বর জাতীয়তা হলো মুসলিম জাতীয়তা আমাদের কয়টা জাতীয় বাঙালি জাতীয়তা এই হিসাবে যে আমরা বাংলা ভাষী আমাদের ভাষা বাংলা আমাদের ভাষা কি বাংলা আমাদের ভাষা কি কলিকাতায় মানুষ কতগুলা বাস করে যায় রেগুলার মধ্যে বাংলা মানুষ আছে এদের মধ্যে তাহলে যে মানুষগুলা ত্রিপুরা আসাম কলিকাতায় বাস করে বাংলা মানুষ উনারা বাঙালি কিনা উনারা বাঙালি কি রে অবশ্যই বাঙালি অবশ্যই কি বাঙালি তারা বাংলাদেশ নামক দেশের অধিবাসী নয় এরা বাঙালি কিন্তু হিন্দুস্তানি বাঙালি কিন্তু হিন্দুস্তানি আচ্ছা কলিকাতায় যে বাঙালিগুলা বাস করে এদের সবাই কি মুসলমান হিন্দু আচ্ছা আর একটা কথা বুঝলেন আমাদের দেশে পার্বত্য অঞ্চল একটা আছে না হিরিটেক্স ঠাগড়াছড়ি বান্দরবন পাহাড়ি অঞ্চল এই পাহাড়ি অঞ্চলে কতগুলা মানুষ বাস করে ম চাকমা আসেনি এরা কি বাংলা কথা কয় বাংলা কথা কয় তো তাহলে আপনি এদেরকে বাঙ্গালি বলবেন না বাংলাদেশি বলবেন কি বলবেন বাংলাদেশি এরা বাঙ্গাল বাংলাদেশি জাতীয় জাতি কিন্তু বাঙ্গালি জাতি নয় এবং মুসলিম জাতীয় মুসলিম জাতীয় নয় তাহলে বাঙালি আছে বাঙ্গালি কিন্তু মুসলিম নয় অনেকে আছে মুসলিম কিন্তু বাঙ্গালী নয় অনেকে আছে মুসলিম কিন্তু বাংলাদেশি নিক না ব্যাড আমাদের মধ্যে তিন আছে আমাদের মধ্যে কি আছে আমরা এক দৃষ্টিতে বাঙ্গালি এক দৃষ্টিতে বাংলাদেশি আর এক দৃষ্টিতে আমার কথা যদি অগঠনমূলক হয় কেন মানবেন আর যদি গঠনমূলক হয় তাহলে কেন মানবেন বাঙ্গালি জাতীয়তার বাংলাদেশি জাতীয়তার একটিভিটি আর লাস্টিং পাওয়ার কতক্ষণ নিঃশ্বাস যতক্ষণ চালু ততক্ষণ নিঃশ্বাস যতক্ষণ চালু ততক্ষণ মাটির উপরে যতক্ষণ আল্লা কোরআন শরীফের মধ্যে বলছি নিহ বা ঠিক না বের তাহলে কবার এ ঢুকার পর থেকে বাঙালি জাতীয়তা একটিভ নয় বাংলাদেশি জাতীয়তা কতক্ষণিটি কতক্ষণ এই জন্য বলি আমার বেহরা মনোযোগ আছে রাজনীতি করেন নো প্রবলেম রাজনীতি করেন নো প্রবলেম কিন্তু এই রাজনীতি করতে যাইয়া নিজের পাওয়ারফুল একটিভিটিওয়ালা জাতীয়তা যেটা সেটাকে বিসর্জন দিয়ে দিবেন না সেটাকে বিসর্জন দিয়ে দিবেন না ও ভাই আপনাকে বাঙ্গালির মাথার উপর রাখতে হবে বিসর্জন দেওয়া যাবে না বসু এই আমার ভাইয়েরা দুষ্ট এই যে মূর্তি বসানো হয়েছে সামনে এটা মুসলিম জাতীয়তার সংস্কৃতি না মুসলিম দুষ্ঠ সংস্কৃতি অথবা রাজনীতি করেন আমার কোনো অসুবিধা নাই মুসলমানের করেন কিন্তু শ্যামগুপ্তবাবু এখন উপরে নানিসে শ্যামগুপ্তবাবু এখন উপরে নানিসে আমার বাইরা উনি কোন দলের সদস্য ছিলেন এটা কবার লেখা আছে যদি থাকতো তাও তো এই জন্য মুসলমান ভাইরা সাবধান যে কোন দলের রাজনীতি করেন কিন্তু আমি আমার মসজিদেও ওনাকে অনুরোধ করে বলছি এই আমাদের প্রাণের দাবি এই ইসলামের দাবি এই মুসলফানের দাবি এই কোনো রাজনৈতিক দাবি নয় আমি আপনাকে অনুরোধ করব দেশের মানুষ উচ্চ আদালতের সামনে থেকে এটাকে মানুষ আপনার জন্য আপনার মৃত্যুর পরেও মানুষ আপনাকে স্মরণ করবে এখন রাজনৈতিক দাবি নয় আমার বেলা নয় এই মুসলমানের ইমানের দাবি ইসলামের দাবি না আল্লাহামদুল্লাহ